السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه ومن وعلى أما بعد عن آئشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين وَكَانَ إِذَا رَكَا لَمْ يُسْخِصْ رَأْسَهُ وَلَمْ يُسَوِّبُهُ وَلَاكِمْ بَيْنَ دَالِكِ إلى آخر الحدث پس تبیب انگلار شمانی تو دوست شکشو تا اپنا در پیديو نشتان درس حدث نرباچی تو کتاب بلغ المرام من عدلت الاحکام ای کتاب حافظ حجر اسقر رحمت الله علی حدث ارماد دوم اما در جیب و संक्षिप्त आकारे सूंदर भाई चमत्कार भावे धारा बाहिक आलोचना कर इतिमदेरा बस किसूर्व एवं अध्याय आलोचना करे एला नाम सलादर पदिटा की है प्रिय हबीब मुहम्मद रसल्ला सल्लाम क्या भावे सलाात आदाय करें कि आल्ला रसुल सलाद आदाय करा अवश्य সেই সালাতের পদ্ধতি সাহাবাইকলাম শিখেছিলেন না শিখেন নাই ওইটা কি সাহাবাইকলাম আমাদেরকে পরবর্তীদের জন্য হাদিস আকারে এটাকে লিপিবদ্ধ করা হয়েছে না হয় নাই অবশ্যই হয়েছে তাহলে আমাদের সালাতের আমরা বারবার বলেছি যে সালাতের বাহ্যিকটা মানে পদ্ধতিটা হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কীভাবে তিনি সালাত আদায় করেছেন আর ভিতরটা হবে আল্লাহর জন্য এটাকে বলা হয় ইখলাস একমাত্র আল্লাহর জন্য যখন আপনি সালাত আদায় করবেন আর পদ্ধতিটা যখন একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হবে যখন বাইর এবং ভিতর এক সঙ্গে হয়ে যাবে তখন ওই সালাত আপনাকে আমাকে আপনার আমার জীবনের দুনিয় আখেরাতের কল্যাণ দুনিয় আখেরাতের শান্তি এই সালাত আপনার আমার জীবনের সব কিছু মঙ্গল বই আনবে ইনশাআল্লাহ এ পর্যায়ে আমরা বেশ কিছু পদ্ধতির হাদিস বর্ণনা করে এসেছি এই পর্বে আমরা মা আইসা সিদ্দিকার দিয়াহ তালা আনহা যিনি আল্লাহর রাসুল সাল্লাহামের একজন সহধর্মিনী ছিলেন যিনি একজন লাইফ পার্টনার ছিলেন তার এবং রাসুল্লাহ সাল্লাহ সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ছিলেন আয়সা সিদ্দিকার যিনি রাসুল্লাহ সাল্লামের বহু হাদিস আমাদেরকে উপহার দিয়ে রাসুলের জীবনের অনেক কিছু শিক্ষা দিয়েছেন আয়সাদিআাল বলেন কানা রাসুল্লাহবীর আল্লাহর রাসুল সাল্লাহ নামাজ শুরু করতেন কি দিয়ে তকবির দিয়ে আল্লাহ আকবর তাহলে শুরুটা হতো তকবির দিয়ে অন্য কিছু দিয়ে না আল্লাহ আকবর বলে ওয়াল কেরা এবং তিনি কেরাত শুরু করতেন কোরআন পাঠ করা শুরু কি কোরআন পড়তেন বি আলহামদুলিল্লাহ আলামিন তকবীর পড়ার পরে সানাপট করতেন যেটা এর আঘাত এসে গেছে এরপরে যে শব্দ শোনা যেত তার মুখ থেকে আল্লাহ আকবার শোনা যেত এরপরে কি শোনা যেত আর যখন তিনি রুকু করতেন না মাথাটা উঁচু রাখতেন না নিচু করতেন সমান রাখতেন ওয়াকানার রুকু আর যখন তিনি রুকু থেকে উঠতেন রুকু থেকে উঠে সোজা না দাঁড়া পর্যন্ত আছে রুকু থেকে ওই মানে একটু খালি মাথাটা উঁচু করে রুকু যেমন করা সলাতের ফরজ বা রুকুন বলা হয়েছে দাঁড়িয়ে সোজা দাঁড়িয়ে যাওয়া কমপক্ষে সুবহানাল্লাহ, আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান তিনবার তসবি পড়ার সমান সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে এরপরে তাই বলছেন আল্লাহদা করে উঠে তিনি আর যখন তিনি শেষদা থেকে মাথা উঠাতেন প্রথম সেজদা থেকে উঠে সোজা বসে কম্পকর তিনবার তসবি পড়ার সময় মনে করতে হবে এটা आल्लाबी आलिम प्रथम सेजाथे आरोप बसे जत सोजा सोजा ना बसे बसाना पर्यत द्वित सेजदा करतें अने सेजदा खाली उठे आरोप सेजा दिल इन तरह से ही ना, ना। बर सेजदा एक दिए सोजा बसते आल्ला नबी आलत सलम बसार्धा पड़त विभिन्न दुआ आज परवर्ती आसें तब आल्लाबी आल्लम अने बसतें एमक आल्लासूल सल्लम रुकू थे उठार पर यहां भाबी शेष दाकारा भले ही गेसेंत दीर्घक्षण दाय थकत दुआ पड़त दोआा आता हादिसर केतब खुलने दुआागुल्ला पाई क्योंकि नवा शिक्षार मध्य देखा जाए दोग खूब एक गुरुत् सहकारे देवा मन रखते हुकुमर क्षेत्र को फरज को सुन्नत को वजीब को मोस्ताब क्यों करार क्षेत्र तो सबग गुरुत् सहकारे करते हैं ठीक है क्या हाँ क्रुआ छूटे गाँव हूकुमे क्षेत्र में गुरुत्सह कर ले जाए कम एरक हवा ता ठीक है परीक्षा क्षेत्र कि तीन पांच नम्बर लेखें ना कि कर गोल्डें ए प्लस पा जाए एक परीक्षा কারণ কেমতের মাঠে সর্বপ্রথম পরীক্ষা হবে সালাতে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি সালাতে যে পাস করবে আখেরাতে পাস সালাতে যে ক্রস ফেল সব ফেল কোনো বুদ্ধি নাই পাশ করার এই জন্য খুব ধীর স্থির সুন্দরভাবে আদা করতে হবে এরপরে মায় সিদ্দিকা বলছেন ও কুল ফিকুল্লের আকাতেই না তাহাইয়া প্রতি দুই রাকাতের পরে তাহাইয়া মানে আত্মাহিয়াতে পড়তে সালা যেটা আপনাদের পরে আসবে প্রত্যেক দুই রাকাত পরে आत् पाठ करतें तब एक क्षेत्र बेतर साल जख तीन रकत क्यों पड़े तरह पद्धति आज मध्य खान दुई रेक पड़े नसे दाड़ा जावा आत्मायत ना करा प्रमाणित आने दुई रखा पड़े ना बसे दाड़े जावा पद्धति जेखने दुई रकत मध्य कि आपनारत नाई ठीक पाँच रखा पड़ने एक टाना मध्य खान को बसा बसि नाई सत रखा पड़ो एक टना अगली पद्धति बेतर अध्याय आस इशल्ला সে পর্যন্ত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভেতরে সালাতের পদ্ধতি এর অপেক্ষায় থাকুন আমরা বলছিলাম যে এরপরে মায়েসা এসা বললেন অকানা ইয়াফ রিসু দুই রাকাত পরে যখন বসতেন আত্মহত করার জন্যে বাম পাটা এইভাবে পেরে দিতেন এবং ওরপরেই বসতেন ওয়ান ইউমনা আর ডান পাটা কী করতেন খাড়া করে দিতেন প্রথম তশাহদে কী করতেন বাম পাটা দিয়ে এরপরে বসে যেতেন আর ডান পাটা এভাবে आंगुलगुली के मरिए केबलामुखी करते शैतने मत कर बसा निषेध करतें शैतने बसा कैमन तना दरकार ना जाना भूलो दे हिंसुप्राणी तर हाथ बीछिए देखने वर्ण आज कूकुरछिए देवे बीचे देवा तो निषेध करतवा फेले देवा তাহলে এখানে একটা পেলাম যে দুই হাত এইভাবে সেজদার সময় এইভাবে মাটির মধ্যে সহায় দেওয়া চলবে না বিছে দেওয়া যাবে না আল্লাহ নবী আহস্লাতাম আরো কি নামাজ শেষ করতেন কিসের মাধ্যমে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরার ক্ষেত্রে চারটা পদ্ধতি আছে আমরা সালামে যখন যাব তখন আমরা সেই চারটা আমরা বলবো আপাতত আমরা জানি যে আল্লাহ নবী আহসালাতলাম নামাজ শেষ করতেন সালাম দিয়ে এই জন্য হাদিসে আছে যে তাহরি তাহারিম সাল করতেন তকবির দিয়ে আল্লাহবর দিয়ে আর আল্লাহব বললে বাইরের কাজ সমস্ত হয়ে গেল। সালাতের কাজ কাজ ছাড়া নামাজের অন্য কোনো করা যাবে না আর এই নামাজের বাইরের কাজগুলি যে করা হালাল হতো সালাম আলাইকুম বললে হালাল হয়ে যেত তাহলে এখানে আমরা জানলাম যে তকবীর দিয়ে শুরু করেছিলেন বলেছিলেন আর সালাম দিয়ে শেষ করলেন আমরা জানবো ওক বা তুসিত শৈতানের মতো করে সালাতে বসা যাবে না আর সেটা হলো যে দুইটা পা দুই দিকে বিছিয়ে দিয়ে নিতম্ব বা পাচা যেটা আমরা বলি ওইটা মাটির সঙ্গে দিয়ে দিয়ে হাত করে বসা আপনি মনে করেন এইভাবে আছেন হাত দুটা মাটিতে এইভাবে দিলেন আর পা দুইটা দুই দিকে দুই সাইডে করে দিলেন বাচ্চারা অনেক সময় এইভাবে বসে দেখেছেন কিনা ছোটকালে ঠিক না সবাই এরকম হয়তো বসেছি আমরা এখন তার মনে নেই আমাদের ঠিক না তো এইভাবে বা অনেক সময় পঙ্গু যারা দেখেন পঙ্গু মানুষ থাকে যারা ওইভাবে দুইটা পা দুই দিকে বিছাই দিয়ে পিছনটা মাঠের সঙ্গে লাগাই দিয়ে দুইটা পা এইভাবে দিয়ে বসে এরকম দেখেছেন হয়তো আপনারা এইভাবে শৈতান বসে আল্লাহ নবী আলিসাল্লাম সরাতের ক্ষেত্রে শৈতানের সাদৃশ্য আমাদের করা যাবে না কারণ শৈতান আমাদের দুশ্মন ঠিক ওই একইভাবে চতুষ্ পর্যন্ত মধ্যে যারা সব মানে হিংস্র তাদেরও সাদৃশ্য করে আমাদের হাত বিছিয়েও বসা যাবে না কাকের মতো মুরগির মতো সিরগালের মতো খেকসেলির মতো কিছু কিছু কাজ করা যাবে না যেগুলি আমাদের পরবর্তী হাদিসে আসবে যে যে কাজগুলি সালাতে আদায় করা যাবে না এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম সালাতের কিছু পদ্ধতি নিয়ম কিভাবে বসবে কিভাবে সেজদা করবে কিভাবে রুগ করবে কিভাবে সোজা বসবে তারপরে উঠবে এই হাদিস এই কথাগুলি মা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ হাদিসের দ্বারা আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম وعن ابن عمر رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منكبه إذا افتتح الصلاة وإذا كبر للركو وإذا رفع رأسه من الرركو متفق عليه عبد الله بن عمر رضي الله تعالى عنه وطن تكتون جلل القدر صحبي يبون حديث بونار خطره ودهيك حديث بونار قيدر مده أكتون এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ফলো করার ব্যাপারে প্রতিটি পদে পদে উঠতে বসতে চলতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যেভাবে ফলো করতেন আবদুল্লাহবিন ওমার সাহাবি অন্যান্য সাহাবিদের ব্যাপারে কিন্তু আমরা এতটুকু পাই না মানে সবচেয়ে বেশি যিনি রাসুলের একেবারে ছোট থেকে ছোট বড় থেকে বড় একেবারে পালন করার চেষ্টা করতেন তিনি ছিলেন আবদুল্লাহবিন ওমার একজন সাহাবি রাজি আল্লাহ তালন তিনি নির্বর্ণা করেন এবং আল্লাহ নবী আলী সাল্লাতামের প্রতিটি কাজ সাহাবাইকরাম এত ভাবে সূক্ষ্মভাবে দেখতেন এবং বুঝার চেষ্টা করতেন এবং সেটা নিজেদের জীবনে বাস্তবায়ন করতেন যেটা আমাদের হাদিস পড়লে অবাক হয়ে যেতে হয় আবদুল্লাহিন ওমার রাজি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আল্লাহ নবী তার সালাতে দুই হাত উত্তোলন করতেন দুই কাঁধ বরাবর এইভাবে দুই কাঁধ বরাবর তিনি হাত উঠাতেন আঙুলগুলি অন্যান্য বর্ণায় আছে না বেশি খোলা থাকতো আর না বন্ধ থাকতাল যার যেমন আঙুল বেশি একটু ফাঁকা কাউর এইভাবে কান বারবার উঠাতেন তাহলে একবার হাত উঠাতেন কখন যখন তো বুঝিতেন আল্লাহ একবার একবার হাত উঠাতেন আর ওই রাখাবার আগলির রুকু আর যখন রুকুতে যেতেন তখন আবার আল্লাহ আকবার বলে রুকুতে যেতেন রুকুতে যখন যেতেন তখন হাত দুইটা কাঁধ বরাবর উঠিয়ে তারপরে তিনি রুকুতে যেতেন আর যখন তিনি রুকু থেকে উঠতেন আবার তখন আবার আবারও কাঁধ বরাবর হাত উঠাতেন এই হাদিসে তিন জায়গাতে আল্লাহর নবী সালাতের মধ্যে হাত উঠিয়েছেন বোখারি মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত হয়ে গেল যে যখন তিনি তকবির আল্লাহ আকবর যখন তিনি রুকুতেছেন আল্লাহ আকবর বলে রুকুতে যেতেন রুকু থেকে উঠতেন্লাহ করলেন আল্লাহ আকবর বলে তকবির নেওয়া এরপর হাত বাঁধা এই চারটা জায়গাতে আল্লাহ নবী আলিসালাম হাত উঠিয়েছেন সালাতে এটা সুন্নত মনে রাখতে হাত উঠাটা সুন্নত প্রায় পঞ্চাশ জন সাহাবি থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী এই জায়গাগুলিতে হাত উঠিয়েছেন আর শুধুমাত্র একজন সাহাবি বলতেছেন যে আমি দেখি নাই তাহলে একজনের না দেখার কারণে কি বাকিগুলো সব বাদ হয়ে যাবে ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসব তখন আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট একটা বিরতির পরে আমরা আবারও ফিরে এসেছি আপনাদের সুপ্রিয় অনুষ্ঠান দার্শা হাদিস নিয়ে বাকি অংশ আমরা আপনাদের সঙ্গে অদা করেছিলাম পূর্ণ করার আশা করি আপনারা যে যেখানেই থাকুন দলীয় কাছের ভাই বোন আমাদের সঙ্গেই থাকবেন বাকি সময় দার্শা হাদিস শুনে কোরআন হাদিসের আলোকে জীবন গড়বেন دونيا واخراتي شانتي پابل اتيت امدل الله لكاته دعا او بارتنا ابن عمر رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منك بيه إذا افتتح الصلاة وإذا كبر لرقو وإذا رفع رأسه من الرقو متفقنا عليه عبد الله بن عمر رضي الله تعالى عنه اتنتك جنجل القدر صحبي हादी बनार क्षेत्र अधिक हदीस बावन मध्य एक जन एम रसुल्लाह सल्लम के फलो करार बेपारेटी पदे पदे उठते बसते चलते रसुल्लाम के फलो करतें आब्दुल्ला उमर सहबी अन्य सहबीजर बेपारे क्या यतटूक पाईना मैं सब चे बी जिन रसूल छोटो छोटो बड़ोथ बड़ो एके बारे पालन कर चेस्टा करतें आब्दुल्ला उमर एक सहबी रजी अल्लाह तालन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 আঙুলগুলি অন্যান্য বর্ণে আছে না বেশি খোলা থাকতো আর না বন্ধ থাকত নর্মাল যার যেমন আঙুল কাউরি আঙুল তো বেশি একটু ফাঁকা কাউরি চাপা এইভাবে নর্মাল আঙুলকেবলা মুখে কি করতেন তিনি হাতটি কাঁধ বরাবর উঠাতেন তাহলে একবার হাত উঠাতেন কখন যখন তো বুঝিতেন আল্লাহ একবার একবার হাত উঠাতেন আর ওই রাখাবার আলীর রুকু আর যখন রুকুতে যেতেন তখন আবার আল্লাহ আকবার বলে রুকুতে যেতেন রুকুতে যখন যেতেন তখন হাত দুইটা কাঁধ বরাবর উঠিয়ে তারপরে তিনি রুকুতে যেতেন আর যখন তিনি রুকু থেকে উঠতেন আবার তখন আবারও কাঁধ বরাবর হাত উঠাতেন এই হাদিসে তিন জায়গাতে আল্লাহ নবী সালাতের মধ্যে হাত উঠিয়েছেন বোখারি মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত হয়ে গেল যে যখন তিনি তকবিরের তাহারি আল্লাহ আকবর যখন তিনি রুকুতেছেন আল্লাহ আকবর বলে রুকুতে যেতেন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 বহু হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী এই জায়গাগুলিতে হাত উঠিয়েছেন আর শুধুমাত্র একজন সাহাবি বলতেছেন যে আমি দেখি নাই তাহলে একজনের না দেখার কারণে কি বাকিগুলো সব বাদ হয়ে যাবে আমি যদি এখন আমার হাতটা কি করি নড়াচ্ছি মনে করেন আপনারা কি দেখতে পাচ্ছেন কিন্তু এই ভাইরা দেখতে পাচ্ছেন না আপনারা বলবেন যে না হাত নড়াই নাই আপনারা বলছেন না নড়িয়েছে কোনটা নেওয়া হবে কারণ ওনারা বলছেন আমরা দেখেছি আপনারা বলছেন দেখেন নাই কারণ আপনার সামনে দেখেন আমার হাতটা আমি ডানটা নামেছি তখন তো দেখতে পাওয়া গেল কিন্তু বাকি কখন উঠার উত্তু নামাজের শেষদার জায়গায় দেখছেন না নামাজে হাত উঠেছে কিনা সেটা দেখবেন সেটাও দেখার কথা না এই আমরা বলবো যে সমস্ত হাদিস গ্রন্থে এই হাদিসগুলি নিয়ে আসা হয়েছে এবং রাসুল সাল্লাহ সাল্লামের এই বর্ণিত হয়েছে এক্ষেত্রে এটা রহিত হয়ে গেছে বা পুতুল ছিল এই ধরনের কথা বলা ঠিক নয় রাসুলের সমস্ত সুন্নত সমস্ত কি বলেন এমন তো না যে কিছু হাদিস আমাদের হানাফি মাঝাবরা করব আর কিছু হাদিস সাফিরা করবেন কিছু করবে মালিকিরা কিছু করবে হামবালিরা না বরং রাসুলের সমস্ত হাদিস সবার জন্য না কি ভাগ ভাগ করে নেবো আমরা এটা কখনোই হতে পারে না এগুলি সুন্নত म कर चेष्ट करते कर ले पबें चार रखा मज ते देखा जा दे रखाते प्रथम जो शुरू करब तक तो एक गलो और बाकी प्रत्येक रखाते तीन बार चार रखा जो तीन तरिका नय प्रथम एक बार तस बार हाथ उठा नामा ठीक है ये दस बारे दस दस कत नम्बर होशो क्यों जो एक ही करें ते उब्ब नम्बर थे माहरुए হবে না হবে ক্ষেত্রে আমরা একটা ধরে এলাম কি যে আব্দুল মাসুদের হাদিস আমি রাসুলকে তকবীর হাত উঠে দেখেছি আর দেখি নাই এটা আমার একটা মাঝাব বানিলাম এটা তো হইতে পারে না এই একটা দিয়ে আমরা রাসুলের বাকি হাস বাদ করে দেব। এটা কিন্তু আমাদের মানসিকতা হওয়া ঠিক না বাকি আমলের ব্যাপারে কেউ যদি কম করে সেটার ব্যাপারে আমি বলবো ঝগড়া ফসল না করে মানসিক ভাবে মানসিকই তৈরি যে না এটাই এমনটা কিন্তু মোটেই ঠিক হবে না হাদিসের ক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হয় বন্ধুগণ এরপর অফি হাদিস আবি হুমাইদ ই দাউদিউ কাবির হাদিসটা আবু হুমাইদ থেকে আবু দাউদে বরিত হয়েছে এর ফোয়াদি আল্লাহ রসুল দুই হাত উত্তোলন করতে হাত হাদি বিহিমা মানকে বাই আল্লাহ নবী তার দুই কার্ড বরাবর উঠাতেন সুম্মায়ু কাব্যের এরপরে তকবির দিতেন আমরা কিন্তু পূর্বে দর্শক শ্রোতা আপনাদেরকে বলে এসেছি যে প্রথমে তকবিরটা তিন ভাবে দেওয়া যায় খেল আমার সঙ্গে হাত উত্তোলন এবং তকবির একসঙ্গে আল্লাহ আকবর যেটা একসঙ্গে হলো না হলো না এবার তকবির আগে দিয়ে দেন এখানে যেটা হালিশ হয়েছে যা আগে হাত উঠিয়েছেন তারপর তকবির আল্লাহ এইভাবে হাত উঠিয়ে বেঁধে নিয়ে তারপর তকবির মানে আল্লাহ আকবর আগে আমি হাত উঠিয়ে বেঁধে নিলাম এরপর তকবির আল্লাহ আর একটা হলো কি বিভিন্ন কোন একটা যদি করেন চলবে কোন এক সময় একা করলেন কোন সময় আল্লাহ একবার কোন সময় আল্লাহ একবার তকবির দিয়ে দিলেন হাত এইভাবে তিন ভাবে করা এক এক সময় এক একটা করার সুন্দর মুসলিম শরীফে মালিক মিন হুয়ারিস থেকে হাদিস বর্ণিত হয়েছে ইবন উমারের মতোই হাদিস তবে সেখানে কিন্তু বর্ণনা করা হয়েছে কানের লতি পর্যন্ত হাত উঠিয়েছিলেন এখানে ধরো কাঁধ বরাবর কিন্তু কানের লতি পর্যন্ত হাত উঠিয়েছিলেন এই যে কানের এই গোস্তটা দেখা যায় তাহলে বোঝা গেল আলান নবীর তাহলে কখনো কাঁধ বরাবর উঠিয়েছেন আর কখনো কান বরাবর উঠিয়েছেন তবে এক্ষেত্রে মনে রাখতে হবে অনেক সময় আমরা কান ধরি কান ধরলে তো হল এখন তো বর নাই যে ধরি না তো কান কেন ধরি এজন্য বলবো কাঁধ ধরাটা এটা কিন্তু রাসুলের সুন্নদ নয় এটা হয়তো আমরা অনেক সময় ফিক্স করার জন্য হলো কিনা ওই জন্য হয়তো করে থাকি আমরা কিন্তু কিছু বই লেখাও থাকে কাঁধ ধরতে হবে এ কথাটা কিন্তু সুন্নতির কথা নয় সুন্নত হল কাঁধ বরাবর অথবা কাঁধ বরাবর এ দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের সময় একেবারে শেষের দিকে এই পর্বে আমরা আর সামনে না এগিয়ে আমরা এখানে আজকের মতো বিরতি করতে চাই সামনের পর্বত দেখার জন্যে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তার পূর্বে আমরা আপনার জন্য দোয়া করি প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যে তারা চুলের মাধ্যমে আমাদের পরিপূর্ণ একটা দিন দিলেন তার মধ্যে সালাতের পদ্ধতি দিলেন আমরা হাদিসের আলোকে রাসুল সাল্লা সাল্লামের সালাদ জানবো এবং সেই অনুযায়ী আমরা আমল করব তাহলে আমাদের সালাদটা সুন্দর হবে পূর্ণ হবে নিকিওটাও হবে আল্লাহর কাছে কবলও হবে এই কামনা করে বিদায় নিচ্ছে আজকের মতো আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ ওবার